আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন ওয়াল আকেবিল মুসালাতসালাম আলা রসুলহল করিম বাদ মাননীয় দর্শক মণ্ডলী পিস টিভি বাংলায় আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি ও মুবারকবাদ জানাচ্ছি আমরা এই শৃঙ্খলায় ইসলামের নারীর অধিকার বিষয়ে আলোচনা শুনছি কয়েকটা শৃঙ্খলা আমাদের গত হয়েছে আমি সেদিন একটা হাদিস পড়েছিলাম আপনাদের সামনে ইজ্জত যেখানে বিলীন হয়ে যাবে এমন কাজ স্বামী করবে না এমন কাজ স্ত্রীও করবে না এই মর্মে আল্লাহ রবুল আলমিনের নাবী একটা সুন্দর একটা হাদিস আমাদেরকে বলেছেন এটা আপনাদেরকে জেনে নেওয়া দরকার আমরা স্বামী স্ত্রী যখন মধুর মিলনে লিপ্ত হই তখন সেই মুহূর্তগুলো কত আনন্দের হয় এটা সবার জানা সুতরাং এই পর্ব শেষ হয়ে যাওয়ার পর কোনো পুরুষ যদি তার গোপন মিলনের মুহূর্তগুলোকে কোনো বন্ধুর সামনে গিয়ে কোনো নিকট আত্মীয়র সামনে গিয়ে কোথাও চায়ের দোকানে বসে আলাপ আলোচনা করতে গিয়ে বিবরণ দিয়ে দেয় তার স্ত্রী কেমন তার শরীর কেমন তার গাহাত হাত কেমন এই কথাগুলো যদি অপরের সামনে খুলে দেয় তাহলে মানতে হবে জানতে হবে যে এই লোক তার আবরুর কাপড়খানাকে সে পরের কাছে তুলে ধরেছে তার নকশা কেমন তার ডিজাইন কেমন এবং সে নিজে সাংঘাতিক ভুল করছে তেমনি যদি কোনো রামণী এই মিলন মুহূর্তগুলোকে তার কোনো সখী তার কোনো বান্ধবীর সামনে গিয়ে প্রকাশ করে আমার স্বামী এই এইরকম তার হাত এই এইরকম তার গা এই এইরক তার শরীরের ব্যাখ্যা এবং বিন্যাস যদি করে আর এতে যদি কেউ তার শোনে বসে বসে এবং আনন্দ উপভোগ করে তাহলে জানতে হবে যে এই রমণী তার আব্রু রক্ষার কাপড়খানিকে সে নিজের হাত দিয়ে ছিড়ে ফেড়ে শেষ করে দিচ্ছে এই জন্য আল্লাহ নবী বলছেন এরা দুজন আসামি কেয়ামতের কোটে যদি এমন পুরুষ এ অপরাধ করে তাহলে তাকে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে উল্টো যদি এই কাজ কোনো রমন ই হয় তাহলে তাকেও সেই শাস্তির মুখে পড়তে হবে কেন যেহেতু আল্লাহ বলেছেন এটা হচ্ছে আবরু সম্মান ইজ্জত রক্ষা করার পোশাক একে অপরের সামনে খুলতে হবে না দেখাতে হবে না বন্ধুরা আমার এই বিষয়ের পর আমি আপনাদেরকে এই সংশ্লিষ্ট বিষয় বলে आर के बोले दी, जीवन जापन करवा द्यापार समान पढ़ार बेपारे समान सुख भोगपारे समान, समान, समान आएस आराम बेपारे समान भलोबासा पवार बेपारे समान दुख बेदन दूजनी समान कह सब विषय समान মানুষ হিসাবে যেটা প্রাপ্তি সে ব্যাপারে তারা সমান তবে আল্লাহ আল্লাহলা বলছেন এরা দুজন যদি সমান হয় তবে দুজনের মধ্যে আমি পুরুষকে শাসক হিসাবে বানিয়েছি এখানে একটা নারীকে অধীনস্থ করা হলো এবং পুরুষকে তার হাকিম বা তার শাসক বানিয়ে দেওয়া হলো এখানেই তো বৈষম্য দেখা যায় বন্ধুরা বিবেক দিয়ে যদি বুঝেন তাহলে যদি কোথাও আমরা বেড়াতে যাই কোথাও কোনো কাজে যদি আমরা তিন জন বা চারজন বা পাঁচ জন লোক এক জায়গায় থাকি আমরা যদি সমান যোগ্যতার লোক হই তাহলে একজন কি মালিকের প্রয়োজন পড়ে না কেউ এই ব্যাপারগুলোকে দেখবে নিয়ন্ত্রণ করবে তার জন্য একটা নিয়ন্ত্রকের কি প্রয়োজন পড়ে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে পুরুষকে হাকেম বানিয়েছেন ये हाकेम शब्दार अर्थ यही नई अधीनस्थ तरह स्त्री तरह दासी तर पेर तलाय पड़े थकों पुरुष हाकेम हो शासक हो सब समय शुद्ध शासन चला तर्जनार गर्जन चलाे एर अर्थ इन एर आसल अर्थ हेटाई शारीरिकत भाव आल्लाबुल आल पुरुष के बलिष्ट कर नारन पुरुष शक्तिशाली তার তুলনায় নারীরা হচ্ছে দুর্বল তাহলে সবল যেই হবে তাকেই মালিকানাটা হাতে রাখতে হবে কত রকমের সাংসারিক প্রয়োজন আছে সেই সাংসারিক প্রয়োজনগুলোর দিকে লক্ষ্য করেই আল্লাহ রাবুল আলমিন হাকিম বানাচ্ছেন যেগুলোতে নারী হয়তো তা আঞ্জাম দিতে পারবে না আল্লাহ রাবুল আলামিন বলছেন দেহের বিচারে আমি তোমাকে মালিকানা দিয়েছি এবং আল্লাহ তালা আর একটু আগিয়ে গিয়ে বলছেন বেমা আনফাকুম এই জন্য তোমাকে আমি মালিক বানিয়েছি স্ত্রীকে মালিক বানাইনি কেন যে তুমি তোমার শরীরকে খাটিয়ে তুমি উপার্জন করতে পারো কিন্তু তোমার স্ত্রী তা পারে না উপার্জন করার মতো শক্তি তাকে দেওয়া হয়নি কেন যে সে নারী জাতি তাকে বাইরে গিয়ে শ্রম দিতে হবে মেহনত করতে হবে শক্তির কাজ করতে হবে এগুলো করতে গেলে সে তার নিজের সম্ভ্রমকে রক্ষা করতে পারবে না তার জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন এই শক্তিশালী কাজ তোমার নয় তুমি বাড়িতে থেকো এবং এই শক্তির কাজ তোমার স্বামী করবে তোমার জন্য উপার্জন করে নিয়ে আসবে তুমি তার কামাই থেকে খাবে সে তোমাকে খাওয়াবে তার খাওয়াবার দায়িত্ব আছে তোমার খাওয়াবার দায়িত্ব নেই তাহলে বিশাল বড় একটা মন্ত্রণালয় স্বামীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে যে তার স্ত্রীকে খাওয়াতে হবে এই জন্য আল্লাহতালা বলছেন আমি তোমাকে বড় করলাম লক্ষ্য করে দেখবেন স্বামী স্ত্রীর জীবনটা কেমন যদি একটুখানি নজর দিয়ে দেখি তাহলে দেখা যাবে এখানে দুটো অঙ্ক সবসময় বিরাজমান একটা অঙ্ক জীবন ধরে স্বামী করে যায়, আর একটা অঙ্ক জীবন ধরে স্ত্রী করে যায়। কি অঙ্কটা করে পুরুষ করে যোগ এবং স্ত্রী করে বিয়োগ ভালো করে বুঝবেন তার মানে সংসারে ধান চাল ডাল লবণ চিনি চাপাতি, কাপড় যত কিছু বলুন না কেন একদিক থেকে স্বামী আনবে এবং স্ত্রী সেগুলোকে সব সময় কমাবে কমামবে বলে অবৈধ পথে তা কমাবে তা নয় তার নিজের খাবার ব্যবস্থা করবে তার স্বামীর খাবার ব্যবস্থা করবে তার বালবাচ্চাদের খাবার ব্যবস্থা করবে এটা করতে গেলে সেগুলো কমবে এই মধুর অঙ্গ এরা দুজন জীবন ধরে চালিয়ে যায়। তাই যখনই আমরা নিজেদের আপন আপন দায়িত্বকে মনে রাখি সেই সংসারটা সুখের হয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের ভেতরে বলছেন ও আশেরু হুন্না বিল মাফ তাদের সঙ্গে তোমরা ব্যবহারগুলো করবে সদ ব্যবহার স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে বন্ধুর মতো ব্যবহার এমন সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দেখাবে যাতে কোনো সময় সে বুঝতে না পারে এটা কোনো অচেনা এটা কোনো আজিনাবি একে দেখে আমাকে ভয় লাগছে যখনই বাড়ি আসছে তখন আমাকে মনে হচ্ছে এটা কোনো বিপদ এমনটা যেন মনে না হয় দামিয়ে গাড়িম সাল্লাই্লাম যেভাবে তাঁর স্ত্রীদের সঙ্গে উঠা বসা করেছেন তা যদি লক্ষ্য করি তার একটা ছোট্ট উদাহরণ দেবো এই কথা বলে যে যদি স্ত্রী চুলোর কাছে থাকে কোনো রান্নাবান্নার কাজে স্বামী যদি সেখানে গিয়ে দেখে তাকে মিষ্টি মিষ্টি কথাই বলে তুমি কি করছো তোমার রান্নামান্না কত দূর, আর কতক্ষণ পরে খাবার দেওয়ার হবে এখানে লবণ বেশি হচ্ছে এমন কথা যদি বলে তাহলে স্ত্রীকে খুব ভালো লাগে আবার একটু ছোট্ট বিরতির পর আপনাদের সামনে ফিরে আসছি কথা চালু রাখবো ইনশাআল্লাহ فَإِنَّ من رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَالَّذِينَ يَتَطَوَّعُونَ عَلَيْهِ لِيَرْضَىٰ رَبُّهُمْ وَلَا يَمَسُّهُمْ فِيهِ تَكْلِيفَةٌ ۚ ذَٰلِكَ جَنَّتُهُمْ فِيهَا করান মহান অলার ফকো থেকে মহান বের পোথি নাজিল কিতো সরো সরেস টো ভানে করকের মানবতার করানে कतो कार्यकुर हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हलो आलोकित देखलवार रत एगारोन सम्प्रचार विंगलेश रमजान मास मुरान नाजिल कर लदर सियाम माशे अबादतर गुरुत्वपूर्ण विषयगुलिर सन्नीषन आल्ला घटे दिए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 জানুন রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন আজ সন্ধ্যা ছটায় পর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে মুহম্মদ সাল্লু আলহামের মণিমুকা আবু জারিয় হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ ক্যামতের দিন কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু আল্লাহ আনু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারা তো অধপতনের অতল তলে তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা কারা তিনি বলেন এক টাকা নিচে কাপড় পরিধানকারী দুই উপকার করে নিজের সম্পদ চালু করার চেষ্টা করে সেভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 সঙ্গে আছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আমাদের বিষয়ে ফিরে আসছি আমি এখানে বলেছিলাম আপনাকে যে হুন্না লেবাসুনলা কুমু আন তুম লেবাসুনলা হুন্না তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক আর তোমার স্ত্রী তোমার জন্য পোশাক অর্থাৎ এরা এক অপরের জন্য পোশাক কিসের পোশাক শাড়ি সায়া ব্লাউজ জ্যাকেট সুয়েটার না এইগুলো পোশাক নয় এটা হচ্ছে আবরু রক্ষার পোশাক ইজ্জত রক্ষা করার পোশাক সম্মান রক্ষা করার পোশাক এই হলো পোশাক এটা যদি খুলে বলি তাহলে এটাই বলবো আপনাকে যখন মনের ভেতরে কামশক্তি জাগবে তখন আমি এই কামশক্তির নিবারণের জন্য যদি অন্যত্র কোথাও চলে যাই কোনো অচেনা রমণীর কাছে যাই বল প্রয়োগ করি টাকা পয়সা খরচ করে যদি তাকে নিবারণ করি তো তাহলে লোকেরা যদি জেনে নাই তো কি বলে আমাকে ব্যভিচারি এই শৈতানটা হল বত্তামিজ। এই শয়তানের ব্যবহার ভালো নয় এই বলে আমাদেরকে কথা দেবে কেন যে আমি কোনো অপর মেয়ের সঙ্গে এই অবৈধ সম্পর্ক কায়েম করেছি তখন লোকেরা আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করে তাহলে আমার কি যায় আমার ইজ্জত যায়। আমার সম্মান যায়। আমার মর্যাদা যায় তাহলে এই মর্যাদা যে চলে যাচ্ছে থেকে রুকে দেবে কে রুকে দেবে একমাত্র স্ত্রী এই জন্য তাকে বলা হয়েছে তোমার ইজ্জতের সে হলো লেবাস তুমি তার কাছে গমন করো তুমি তার কাছে যাও তুমি তোমার কামশক্তির নিবারণ করো কেউ দুনিয়ার লোক কিছু বলতে যাবে না তাহলে এটাকে উল্টো এবার বুঝুন যদি একটা মেয়ে ছেলের মনের ভেতরে কামশক্তি জাগে এবং সে যদি অবৈধ উপায় অবলম্বন করে কোনো একটা অচেনা যুবকের কাছে গিয়ে সে যদি এই কাজ করে ফেলে আর লোকেরা যদি তাকে জেনে নাই। জেনে নেওয়ার পরে তাকে কি বলে এই মেয়ে হচ্ছে কুলাঙ্গারিণী এই মেয়ে ছেলেটা হচ্ছে মুখপুরি এই মেয়ে ছেলেটার ব্যবহার ভালো নয় উমকের সঙ্গে তার এই আছে তার ওই আছে বলে তাকে অনেক অনেক কথা শোনাই এগুলো শুনতে গেলে মেয়ে ছেলেটাকে ভালো লাগে না মন্দ লাগে তাকে মন্দ লাগে তার কি যায় তার কি কমে কমে যদি যাই তো তার সম্মান কমে যায় কমে যায় তো তার ইজ্জত কমে যায় কেমে যায় তো তার সম্ভ্রম কমে যায় এই সম্ভ্রমগুলো অন্যত্র যাওয়ার কারণেই কমে যায় আর এ যদি কি করে তার নিজের স্বামীর কাছে গিয়ে নিবারণ করে তো তাহলে সারা পৃথিবীর লোক জানতে গেলেও কেউ কোনো দিনে একটাও কথা বলবে না বরং এটাই বলবে এদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো এরা নিজেদের সংসারটাকে মধুর সংসার করে রেখেছে এই বলে তারিফ করবে এই বলে প্রশংসা করবে এখানে বদনামের কোনো কথা নাই তাহলে একটা মেয়ে ছেলের আবরুকে বাঁচাই কে তার স্বামী একটা স্বামীর আবরুকে বাঁচাই কে তো তার স্ত্রী এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা তোমাদের আবরুকে সুরক্ষিত করে রাখো এই কাপড় কে দিও না কাপড় কে ফেড়ে দিও না ফাটা কাপড় পরতে গেলে তোমারও লজ্জা যাবে তোমার স্ত্রীরও লজ্জা যাবে বিরাদার ইসলাম আল্লাহর নবী বলছেন দেখো তোমরা রাস্তা চলতে গিয়ে যদি তোমাদেরকে কোনো মেয়ে ছেলের চেহারা রূপ লাবণ্য দেখে তোমার মনের ভেতরে কোনো উত্তেজনা তৈরি হয়ে যায় দেখলে তার দিকে তোমাকে খুব ভালো লেগে গেল তো নবী বলছেন এই যে আজ আবাদ কাইমরা আতুন কোনো মেয়ে ছেলে যদি তোমাকে ভালো লেগে যায় এবং তোমার মনের ভেতরে কামশক্তি জাগে আর নয় তোমাকে আর রাস্তা অতিক্রম করতে হবে না যেহেতু তোমার ভেতরে এখন মনোবৃত্তিটা আলাদা হয়ে গেছে সেই হেতু এখন তুমি মন্দ রাস্তায় চলে যেতে পারো আর মন্দ রাস্তায় চলে যেতে গেলে তোমার ইজ্জত যাবে তোমার আবরু যাবে তোমার সম্মান চলে যাবে তাই নাবিজি তাকে আদেশ দিয়ে বলছেন তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও বাড়ি যদি যাও তো তাহলে কি হবে আহা মিসি তোমার স্ত্রীর কাছে তাই আছে তোমার স্ত্রীর কাছে হুবাহু সেই আছে যেই জিনিসটাকে দেখে তোমাকে বাইরে ভালো লেগেছিল ওই নারীদে আর এই নারীদে কোনো তফাত নেই কাজে তুমি এটা ভাববে না। যে ওটা আলাদা এটা আলাদা এটা ভাবিও না এক জিনিস তোমাকে ভালো লেগেছে ওখানে গেলে তোমার আবরু চলে যাবে ধুলির সাথ হয়ে এখানে যেতে গেলে তোমার আবরু সুরক্ষিত থাকবে কাজে এদিকে যাও তাড়াতাড়ি করে নাবি এত সুন্দর কথা বললেন নারীদেরকে পয়মাল হওয়া থেকে বাঁচালেন একজন পুরুষকে অন্য পথে নেমে যাওয়া থেকে বাঁচালেন যে হ্যাঁ তোমরা সরমের প্রতি লক্ষ্য রাখো তোমাদের আবরুর প্রতি লক্ষ্য রাখো বন্ধুরা আমার কথাটাকে যদি রহস্য মনে না করেন তাহলে আপনাদের সামনে ছোট্ট করে একটা বিনতি তা হলো এই যে যদি শরীর ব্যথা করে তো একটা স্যারিডোন ট্যাবলেট খাই মাথা ব্যথা করে তো বলে একটা নবেল জিন খেয়ে নাও নবেল জিন খেয়ে নিতে গেলে তোমার মাথার ব্যথা চলে যাবে তাহলে গায়ের ব্যথা মাথার ব্যথা পেটের ব্যথা ট্যাবলেট খেয়ে নিতে গেলে ভালো হয়ে যায় আমি আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করে বলি যদি মনে ব্যথা হয় তাহলে কোন ট্যাবলেটে সারাই আছে আপনার জানা মনের ব্যথা যদি হয় তো সে ট্যাবলেটটা কি যে ট্যাবলেটটা খেদে গেলে মনের ব্যথা সেরে যায় আমার বিশ্বাস আজ পর্যন্ত কোন ডাক্তার হয়তো মনের ব্যথার ওষুধ দিতে পেরেছে কি পারেনি আমার মনে হয় যদি বলেন তাহলে কি হবে মনের ব্যাথা কাকে বলে আল্লাহ রব্বুল আলিন কোরআনে কারিমের ভেতরে বলছেন চমৎকার দিক নির্দেশনা আল্লাহ রব আল এখানে দিচ্ছেন আমাকে হে মানুষ তুমি লক্ষ্য করো ওইখানে যাও যেখান থেকে মানব জন্মের ইতিহাস আরম্ভ হয়েছে সেখানে যাও অর্থাৎ হজরত আদম আলি সাল্লাহ তালামের কাছে চলো আমি প্রথমে একজন পুরুষকে তৈরি করেছিলাম অর্থাৎ আদম এবং আদামের দেহ থেকে আমি তার জোড়া হাজরাতে হাউ সালাম আমি তৈরি করেছিলাম এবং সেই জোড়া থেকে দুনিয়া দাও কত জোড়া তৈরি হয়েছে কত জোড়া তৈরি হয়েছে হাজার হাজার লাখ লাখ জোড়া তৈরি হয়েছে কেন করেছি আল্লাহ এখানে জবাব দিচ্ছেন এই জন্য করেছি যে তার কাছে গমন করতে গেলে তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে তুমি আরাম পাবে জবাবটা কি তাহলে এর আরবি নাম হচ্ছে শকুন যদি ওই ট্যাবলেটে মাথার ব্যথা ছুটাই যদি নবল দেহের ব্যথা ছুটাই তাহলে এই আরবির শকুন নামের ট্যাবলেট যদি আপনার কাছে থাকে তো সে তাহলে আপনার মনের ব্যথাকে ছুটায় মানতে পারবেন মেনে নেন কথাটা মনের ব্যথা ছাড়াতে হলে এই ট্যাবলেটই হচ্ছে আপনার আর আমার জন্য যথেষ্ট এছাড়া পৃথিবীতে কোনো ট্যাবলেট নেই এই মর্মে আরো বলে দিচ্ছি এই যে শান্তি এক অপরের মধ্যে এই শান্তির ভেতরে আবার আল্লাহ একটা আইন আসছে এবং আল্লাহ নিপ্ত হো এবং এখান থেকে আর তোমরা নিজেদের ইজ্জত আর আবরুকে এক অপরের বাঁচাও এইভাবেই তোমরা বাঁচাও আর এইভাবেই দুনিয়ার লোক বাঁচাবে যদি এই পথকে ছেড়ে দিয়ে অন্য পথে যাও তাহলে পরে তোমার ইজ্জত থাকবে না তোমার সম্মান থাকবে না তোমার মান থাকবে না সব ধুলির সাথ হয়ে যাবে এবং তুমি দুনিয়াতে একজন লাঞ্ছিত মানুষের মতো জীবন কাটাবে তালে এই পথ আমাকে অবলম্বন করতে হবে নবীজি সেই সঙ্গে সঙ্গে একটা আরো সুন্দর নসিহাত করে দিচ্ছেন কি এই রং এই রূপ আবার এই মধুর মিলন স্বামী স্ত্রীর সুসম্পর্ক এবং তোমাদের রাত্রি যাপন এই মধুর মিলনের কথাগুলো বাইরে কোনো মানুষের কাছে বলবে না যদি বলে দাও তাহলে আজ ওই লোকটাকে ভয়ানক আজাবের মুখে পড়তে হবে যে তার নিজের আবরুকে ছিঁড়ে দেয় তার মানে তার স্ত্রীর কথাকে বাইরের লোককে গিয়ে বলে দেয় বা কোন স্ত্রী স্বামীর ভেতরের কথাকে মিলনের কথাকে বাইরের লোককে গিয়ে বলে দেয় খবরদার তুমি তোমার আব্রুকে রক্ষা করে চলবে কোনো সময় যেন রাখবেন আল্লাহ রবীন্দ্রের কি কমিউনিটির ভেতরে যেই সম্প্রদায়ের ভেতরে এই তালিম নেই তারাকে ইসলামের কাছ থেকে তালিমগুলোকে নিয়ে নিতে হবে এবং তাদেরকে সম্ভ্রান্ত হবার চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল কাছে কামনা এবং বাসনা এবং মিনতি মুসলমান ভাইদেরকে বুঝতে দাও এবং অন্য ভাইদেরকে এগুলো বুঝতে দাও ইসলামের আদর্শে আদর্শবান হওয়ার তুমি সুযোগ দাও রাবিল আলমিন আসসালামাইকুম আহমতুল في في السماء الخير জোরিল ও ও হ্যালা স্থ ও হ্যালা في السماء হ্যা কনজোরিল ও في السماء لن ترى يوم من ونجمك ونجمك خافيد فرفاع الرايه وامضي وامضي جوما سيدي من لواء الشعل او الشعل همته وركب فرج طيب عزمنا وما شابته في الناس في الخير يجري أدبعا تحت جنح الليل ليلا معتما من يروم المجد يجري أدبعا تحتج جنح الليل ليلا معتما أو يثير النفاع في وجه العذا في وجه العذا جنة للجنة سحرا محكما فارتقي العزم دوما وكنوا شامة في النأسي رمزاً ملهمة فالتقي في الخير وارقاه فقا إنها العلياة العلياة المسلمين إسمنا العنوان لأمجاد المناء فالجور الأوحال وصعاد في السماء তারা আল্লাহ নির্ভরশীল যারাভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের পাঁচটায় ভারতে বিস টিভি বাংলায় বাংলা হানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে शेख परस्पर उभये भलोबा क्यों इतनेचार मानुषेर अदिकार प्रति शनिवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीस टी बांगलाय